আজকে আমরা মেয়েদের ভূমিকা বিশেষ করে রসুল করিম সাল আলহি ওসাল্লামের যুগে যারা ইসলাম গ্রহণ করেছিলেন সাহাবিয়ত তাদের আমল কেমন ছিল একটু আলোচনা করি আলোচনা করার কারণ এইটা নয় জানবো যে তারা কেমন ছিল না আমরা আমাদের খেতে মিলিয়ে নেব তাদের আমলগুলোকে কারণ হলো কি যে পৃথিবীতে তারা হলো এমন যে অল্প সময়ের মধ্যে পৃথিবীকে কিছু দিতে পারছিল। আমরা কিন্তু পুরুষেরা করছেন মেয়েদের এই অংশটাকে আরো একটু উন্মিলিত করা দরকার পরিশীলিত করা দরকার আরো বেশি উন্নত করা দরকার যাতে করে আমরা এই পৃথিবীতে সমানভাবে একটা অবস্থায় ইসলামকে নিয়ে আসতে পারি দেখুন আল্লাহ তালা আমাদেরকে বলছেন ওলে আম বলে দাও তো তারা তোমরা আমল আমলগুলো দেখবেন আমাদের আমল গুলো কিন্তু মানুষ দেখবে আমাদের আল্লাহ আমাদের আমল দেখবেন যদি আমাদের আমলের সাথে সাহাবিদের আমলের মিল পাওয়া যায় সাহাবিরা যেখানে আছেন সেখানে আমাদের জায়গা দেবেন ইনশা আল্লাহ আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন এবং সেইভাবে ঠিক অনুরূপ ভাবে ইসলামের উপরে টিকে থাকা ওইরকম কষ্ট হবে সেই যুগে যখন কেউ আমল করবে তাদের আমল তোমাদের যুগের আমলের পঞ্চাশ গুণের চেয়ে বেশি হবে সাহবা প্রশ্ন করলেন এ তখনকার আমরা থাকি চতুর্দিকে আমাদের আছে সবসময়ে শয়তান আমাদেরকে টানতেছে আল্লাহ রসুল্লাহলামের যুগে এত বেশি টিভি চ্যানেল ছিল না যে ঘরে বসে মানুষকে ধ্বংস করে দেবে তখনকার সময় ইন্টারনেট ছিল না যে রুমের মধ্যে একজন মেয়েকে একজন পুরুষকে ফেসবুক এর মাধ্যমে ভেঙে দেওয়া হচ্ছে তো এখন আমরা একটু চেষ্টা করি যে এই সুন্দর সময়ে এই উন্নত জীবনে এই টেকনোলজির এত উন্নয়নের সময়। আমাদের সাথে কিভাবে আমাদের সাহাবাহিক গ্রামের যারা মহিলা ছিলেন তাদের জীবনকে একটু রিলেট করি ওদের মতন হওয়ার চেষ্টা করে জান্নাতে নাতে তাদের সাথে থাকা যাবে দেখুন এক ঈদের আনন্দ ঘন পরিবেশে নবী মোহাম্মদ সাল আলহাম ঈদের নামাজ পড়ালেন পড়িয়ে উনি ঘরের দিকে আসতেছেন প্রতিমধ্যে দেখলেন যে মেয়েদের কারণ তিনি সবসময় বলতেন যে মেয়েদেরকে তোমার নামাজে নিয়ে আসবে না দেখলেন মেয়েদের বিরাট একটা মিছিল অনেক মেয়ে লোক সেখানে দাঁড়িয়ে আছে ছোট মানুষও আছেন বয়োবৃদ্ধ মহিলারা আছেন যুবতী মেয়েরা আছেন তারপরে ঘরের স্ত্রীরা আছেন উনি তখন তাদেরকে বললেন ইয়া মা আসার নিসা হে মেয়েরা তোমরা কারণ আমি দেখেছি জাহান নামে আমি দেখছি তখন তোমাদের অনেককে জাহান নামে যেতে দেখেছি এর কারণটা কি কারণ অনেক আছে এগুলো ইনশাল্লাহ পরস্পর আলোচনা হবে মেয়েদের মেয়েদেরকে পুরুষেরা বা শয়তানেরা ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয় সে নিজেও ধ্বংস হয়ে যায় এবং তার জীবন শেষ হয়ে যায় তার দিন শেষ হয়ে যায় অনেক কিছু তারা ব্যবহৃত হয় বেশি আমরা ব্যবহৃত হব না আমাদের মা বোনকে ব্যবহৃত হতে দেব না তাদেরকে জান্নাতের পথে রাখবো টিকিয়ে জাকাত আদায় আমাদের সাহাবি মহিলারা কিভাবে করতেন এই যে হাদিসটা বলার সাথে সাথে এমন হল যে আল্লাহ রসুল সালু আলিয়াল্লামে সেই সমস্ত সাহাবিযাত যারা ছিল এই কথা শুনেই তাদের গায়ের সমস্ত অলঙ্কার আল্লাহ হয়ে যাবেন অলঙ্কার অবশ্যই থাকতে হবে অলঙ্কার তো পুরুষের জন্য হারাম মেয়েদের জন্য অলঙ্কার রাখতে হবে আপনার এই স্বামীকে দেখানোর জন্য সুন্দর সুন্দর অলংকার আপনি পড়েন সুন্দর চুরি পড়ুন আপনার বন্ধুদের সাথে যখন এক জায়গায় হবেন তাদেরকে একে অপরকে তারা কোন সময় ওই আয়াতের পর্যায়ে যায়নি যেখানে আল্লাহ তালা বলছেন ওয়াই হব্বী যে মাল মানে কুক্ষিগত করা রাখার জন্য মেয়েরা মানুষেরা পুরুষেরা তারা একেবারে ব্যস্ত আল্লাহ তালা আমাদের ওই রকম মানুষের পর্যায়ে না দেন যেখানে আল্লাহ তালা বলছেন ফাইল মুসলিম যে সমস্ত নামাজ পড়ে কিন্তু মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে ওদের জন্য ওয়াইল রয়েছে। আল্লাহ অন্য জায়গায় যে মাল জমা করেছে এবং সে গণনা করে কাউন করে এই করতে করতে জীবন ব্যয় করে তার ধ্বংস হয়ে যাক আল্লাহ তালা কিন্তু বলছে আমরা কিন্তু ওদের মধ্যে নাই। আমাদের সাহাবি যে সমস্ত মহিলা ছিলেন তাদের আমল কিন্তু তার চেয়ে কিছুটা ভিন্ন ছিল তারা কেমন ছিলেন আমরা একের পর প্রথমে আমরা আসি একজন কাছে আপনারা তাকে জানেন সবাই তার নাম শুনেছেন তিনি হলেন আবু বক্কা রদাল আনহুর মেয়ে আয়সা সিদ্দিকা রদ আনহা তিনি দান করতেন এবং দান করতে যে কোনো কিছু পরোয়া করতেন না আমাদের দেশে জাকাত দেওয়ার যে পদ্ধতি আমি এই পদ্ধতিকে পছন্দ করি না একে গরিবকে আরো গরিব করা হয় আর ধনীদেরকে আরো শো অফ করানো হয় পছন্দ করি না এই অর্থে আপনি দেখেন মাঝে মাঝে আমরা যেটা দেখি যে জাকাতের টাকা দেওয়া হয় একটা শাড়ি যে শাড়ি বড় জোর আপনার মাস পরতে পারে একজন মেয়ে যে তারপরে যে ওটা নষ্ট হয়ে যায় অথবা কিছু টাকা দিয়ে দেয় হয়তো ওই দিন একটু চাউল কিনলো তারপরে শেষ হয়ে গেল সাত খাওয়া বা জাকাত দেওয়ার পদ্ধতির ক্ষেত্রে আল্লাহ রসুল্লাহলামের একটা দিক নির্দেশনা ছিল তিনি বলেছেন তোমরা জাকাত দাও এই জন্য যে তাকে তোমরা যখন কায়ে হয়ে গেল তখন দেখা গেল জাকাত নেওয়ার মতন লোক থাকতেছে না কারণ কি কারণ হলো কোনো ব্যক্তি যখন জাকাতের টাকা নেবে তখন চিন্তা করবে যে আমার কাছে যে টাকা পয়সা আছে এগুলো জাকাত দেওয়ার উপযুক্ত কিনা যদি দেখে যে না আমার টাকার পরিমান অনেক বেড়ে গেছে তখন তো তার জাকাত দেওয়া লাগবে তখন আবার এটা নিয়ে খুঁজে বেড়াতে হবে অনেক ঝামেলা না তো এই সমাজ মৌন করে গিয়েছিলেন আনহার জীবনটা ওরকম ছিল একজন মহিলা সাহাবি তার দানের অবস্থাটা কেন তিনি এত উন্নত কেন তিনি দু হাদিস বর্ণনা করার এত বড় মানে রাখলেন কিভাবে একটু চিন্তা করে দেখুন একবার দানের অবস্থাটা উনার বোনের ছেলে ছিল আসমা বিনি বকর এবং তার ছেলে অরুয়া অরুয়া অনেক দায়িত্ব পেয়েছেন এবং কোন একসময় অনেক টাকা পয়সা হল সেই টাকা পয়সা থেকে হতা সিদ্দিকার আল্লাহ তাল আনহাকে অনেকগুলো টাকা পাঠিয়ে দিলেন টাকা এত পয়সাও পাঠিয়ে দিলেন যে সেটার পরিমাণ ছিল তিন লক্ষ দেড়ের মতন এই টাকাটা উনি এক রাতের মধ্যে সব বিলি করে দিলেন বিলি করে দিয়ে পরদিন সকালবেলা যখন খেতে বসতেন তখন তার দাসী বলতেছে যে এখন তো যা পয়সা তো আমাদের ঘরে না আর যা আছে একটা রুটি আছে আর একটু জয়তন তেল আছে এছাড়া তোর খাবার কিছু নাই। বললো ঠিক আছে সেটাই দাও তো উনি বলেন মা আপনি যে কাজটা করলেন ঠিক হলো কালকে তিন লক্ষ দেড়হাম আপনি ব্যয় করে দিলেন সব বিলি করে দিলেন কেন ওখান থেকে একটা দেড়হাম বাঁচিয়ে রাখে আজকে খাওয়ার জন্য রাখা যেত না মুমুষ অবস্থায় আর মাত্র দুই দিন তিনি আছেন। একবারে চলে যাওয়ার যেদিন তিনি চলে যাবেন সোমবার ছিল বারোই রবিউল সকালবেলা ফজরের পরে আয়সা সিদ্দিকা রাদা আনহার কোলের উপরে তার মাথা উনি বলছেন আয়সা দেখো তো ঘরে কত পয়সা টাকা আছে তো উনি গুনে গুনে দেখলেন যে সামান্য কয়েকটা দেড়হাম আছে আর একটা দিনার আছে মানে স্বর্ণ মুদ্রা এবং রৌপ্যের মুদ্রা উনি বললেন যে ওইগুলো নিয়ে তুমি বিলি করে দাও আয়সা সিদ্দিকা নবীর সাল্লা সাল্লামের মুখের দিকে তাকালেন যে সব বিলি করে দেবো তাহলে হ্যাঁ বিলি করে দাও কারণ আমি আমার রবের সাথে যখন দেখা করব। আমি ওর আল্লাহর পাশে যখন আমি যাব। আমি আমার আল্লাহর সামনে যখন দেখা করব। তখন আমি আল্লাহ এটা আমি দেখাতে চাই যে আমি শূন্য হাতে আমার রবের কাছে আমি গেছি আয়সে সিদ্ধা সেখান থেকে শিখছেন তিনি এইভাবে দান করতেন আমি মা বোনদেরকে উৎসাহিত করছি না যে আপনি সমস্ত কিছু দান করে দেন কিন্তু তারা কেন এত জান্নাতের এত উঁচু পর্যায়ে যাবে তারা কেন জীবিত থাকতেই বেহেসদের সুসংবাদ পাবে তার কারণ ছিল এটা আমরা যদি ওই রকম পর্যায়ে কেউ যেতে পারি তাহলে আমরা সেখানে দান নিয়ে এসেছেন রকম। তো আমরা জিজ্ঞেস করলাম এতগুলো শৈন্য আপনি পাঠালেন কেন তো উনি বললেন যে আমরা শুনলাম যে মসজিদে অনেক টাকা পয়সার দরকার তো এই টাকাগুলো আমার স্বামী আমাকে দিয়েছিলেন স্বামী এখন দুনিয়াতে নাই তো আমি মনে করলাম যে এই সম্পদগুলো কার জন্য দেখাবো তিনি তো নাই তো আমি ধৈর্য ধারণ করতেছি অন্য জায়গায় বিয়ে করছি না আমি এই জান্নাতে যখন যাব আমার স্বামীর সাথে যখন দেখা হবে তখন আল্লাহ আল্লাহ এখন আমার আমার এই আমার অলঙ্কার দিয়ে দাও আমি একটু আবেগী হয়ে গেলাম কথা বলতে যে আসলে মেয়েদের মধ্যে এরকম আবেগ ছিল মেয়েদের মধ্যে এরকম দানশীলতা ছিল ছিল বলেই সাহাবাহিক গ্রামের এই দেখুন মহিলারা এই যে কবি নজরুলের কথা যে পৃথিবীতে এই যারা মানে যা কিছু চির চিরসুন্দর চিরকল্যাণ করধেক তার করিয়াছে নারী অধ্যেক তার নর কেন কিভাবে শক্তি সাহস যারা জুগিয়াছে দান দক্ষিণা যারা দেখিয়াছে তারা তো এরাই আপনি খাদিজাতুল কুবরা রাজা আনহার দিকে একবার তাকান আপনাদেরকে কিছু সময়ের জন্য ওই মক্কা আর ওই ওই ওই মরুভূমির মধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছে আসুন আমার সাথে একটু ভ্রমণ করে দেখি আল্লা রসুল সাল আলিয়া আমার মাঝে মাঝে হিংসা হতো যে তিনি কেন খাদিজার কথা আমাদের নবী কেন খাদিজের কথা এত বেশি বেশি বলেন তুমি বলছেন যে আয়সা খাদিজার কথা বেশি বেশি বলে এই কারণে যে আমি যখন ইসলাম নিয়ে এসেছিলাম সবাই আমাকে অস্বীকার করতো খাদিজা তখন আমাকে দরিদ্র আনহা আল্লাহ রসুলকে বললেন মোহাম্মদ আমার স্বামী সাল আলহাম এরপরে যে আমরা এটা আলোচনা আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন কিন্তু আপনারা থাকুন আবার দেখা হবে ইনশাআল্লাহ মানবতার জন্য করুণাসহ দিয়ে আলা মহান তাম সৃষ্টির জন্য মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সমস্ত বিশ্বের জন্য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 ডায়াল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে ডিসটিভি বাংলায় প্রতিষ্ঠা मुसलिम जीवन मूल भित्ती প্রিয় বোনেরা সাথে সাথে ভাইয়েরাও যারা আমাদের অনুষ্ঠান দেখছেন পিস টিভির মাধ্যমে আমি আপনাদের সাথে গল্প করতেছিলাম যে কিভাবে আমাদের জীবন মানে সাহাবাদের জীবনের সাথে রিলেট করতে পারি আমি গল্প করতেছিলাম যে লন্ডনের এক বোন এক মাসিদের জন্য কিছু স্বর্ণ অলঙ্কার পাঠালেন তো আমরা জিজ্ঞেস করলাম এতগুলো শূন্য আপনি পাঠালেন কেন তো উনি বললেন যে আমরা শুনলাম যে মসজিদে অনেক টাকা পয়সা দরকার তো এই টাকাগুলো আমার স্বামী আমাকে দিয়েছিলেন স্বামী এখন দুনিয়াতে নাই তো আমি মনে করলাম যে এই সম্পদগুলো কার জন্য দেখাবো তিনি তো নাই তো আমি ধৈর্য ধারণ করতেছি আমি অন্য জায়গায় বিয়ে করছি না আমি সম্পদগুলো আল্লাহর কাছে দিয়ে দিলাম জান্নাতে যখন যাব আমার স্বামীর সাথে যখন দেখা হবে তখন আল্লাহর কাছে আমি চেয়ে নেবো যে আল্লাহ এখন আমার আমার এই আমার অলঙ্কারগুলো দিয়ে দাও আমি একটু আবেগই হয়ে গেলাম কথা বলতে যে আসলে মেয়েদের মধ্যে এরকম আবেগ ছিল মেয়েদের মধ্যে মহিলারা যারা মানে যা কিছু চিরসুন্দর চিরকল্যাণ করধিক তার করিয়াছে নারী অধ্যেক নর কেন কিভাবে শক্তি সাহস যারা জুগিয়াছে দান দক্ষিণা যারা দেখিয়াছে তারা তো এরাই আপনি বিবাহিত অনেকগুলো সম্পদের মালিক তখন তখন তিনি হয়ে গেছেন কারণ হল খাদিজাতুল কুবরা সেই সময়ের মাল্টিমিলিয়নের যারা ছিল তার মধ্যে তিনি একজন আইসা সিদ্দিকা রাদ আল্লাহআ আলাহ বলেন যে আমার মাঝে মাঝে হতো তিনি কেন খার কথা নবী কেনিজার কথা সবাই আমাকে অস্বীকার করতো খাদিজা তখন আমাকে হেল্প করেছে আমি যখন খুব দরিদ্র ছিলাম খাদিজার সমস্ত সম্পদ তুলে ধরেছে এখন তোমরা তো এসেছ আমার খুব সুখের দিনে এই জন্য খাদিজার কথাগুলো আমি বেশি বেশি মনে করি বিয়ের পরেই খাদিজেতুল কুবর আনহা আল্লাহ রসুল আপনি যেভাবে অধুপতি সমাজের জন্য কাজ করেন আপনি যেভাবে বিধবা জন্য আপনি একটা সাক্ষাৎ হয়ে দাঁড়ান আপনি যেভাবে একটা মানুষের জন্য বাবা হয়ে দাঁড়িয়ে যান আপনি যেভাবে মানুষের খেদমত করার জন্য চেষ্টা করেন আমি আমার সম্পদ আমরা হাতে তুলে দিয়ে আজকে দেখাতে চাচ্ছি যে আপনি আপনার ইচ্ছা মতন খরচ করেন আল্লাহ রসুল সাল্লাম তাই করতেন খাদিজাতুল কুবরাল ইয়ার্স আল্লাহ রসুল সব বিলি করে দিয়ে এমন একটা অবস্থার মধ্যে আসলেন যিনি দরিদ্র হয়ে গেলেন আগরত ফাতেমা বলেন যখন আমরা জন্মগ্রহণ করেছি নব্বতের পাঁচ বছর আগে উনি জন্মগ্রহণ করছেন তখন আমরা ঠিক মতো খাইতেও পেতে পারতাম না চিন্তা করে দেখেন যে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম এই মিলিয়ন। যে টাকা পয়সা গুলো কিভাবে তিনি আল্লাহর রাস্তায় তিনি ব্যয় করলেন খাদিজা কিন্তু এই ব্যয় করার কারণে আল্লাহ রসুল বলেন হ্যাঁ জিব্রিল আমাকে আমার কাছে এসেছেন এবং তিনি তোমাকে সালাম দিচ্ছেন খাদিজা হয়ে গেলেন এসে আল্লাহর পক্ষ থেকে সালাম আমার মতন মহিলার কাছে দিচ্ছে উনি বলেন রসোল্লাহ এটাকে ঠিক আল্লাহ রসুল্লাহাম বলেন হ্যাঁ খাদিজা এটাই ঠিক যে আল্লাহর পক্ষ থেকে জিবরিল এসে আল্লাহর সালাম তোমাকে দেওয়া হচ্ছে এবং এটাই বলা দেওয়া হচ্ছে যে তুমি জান্নাতে তোমার যে ঘরটা তুমি পাবে সেটা মণিমুক্তা ডায়মন্ড দিয়ে তৈরি করা যে বাঁশের মতন সাজানো সেসবগুলো আমি দেখতে পাচ্ছি আপনারা চিন্তা করে দেখেন তো কেন কেন খাজিজাতুল কুবরা এত বড় মহিবসি নারী কেন খাদিজাতুল কুবরা জীবদ্দশায় জান্নাতের গারান্টি পেয়ে গেলেন চিন্তা করে দেখুন কারণ হলো এইটা যে তিনি যেভাবে দান করতেন মানে দারিদ্র হওয়ার ভয় করতেন না সাহবাই গ্রামের এই সমস্ত মহিলাদের জীবন যদি আমরা দেখি আল্লা রসুল সাল্লাম যখন চলে যাবেন মাত্র দুই তিন দিন বাকি আছে আয়সা সিদ্দিক দেখো আয়সা আমার পরিবারের মধ্যে থেকে যার হাতটা সবচেয়ে লম্বা সে আমার আমার সাথে দেখা করবে সর্বপ্রথম তার মৃত্যু হবে আয়সা সিদ্দিকে বলেন এই কথা শোনার পরে আমরা সবসময় আল্লাহ রসুল এতেকালের পর থেকে সব সবসময় যার সাথে যখনই এক জায়গায় হতো আমরা সতীন গুলো তখন হাত মাফামাফি করতাম কখনো জায়নাবের হাত আমার সাথে তুমি আমার হাত মাফোতো তোমার হাতটা লম্বা কিনা এইভাবে হাত মাফামাফি করতাম তো দেখতাম যে কারোর হাত লম্বা কারোর হাত খাটো এর মধ্যে জায়নাবকে জয়নাবের হাত দেখতাম সবচেয়ে ছোট ছিল কিন্তু জায়নাব বিনতি জাহাজ আল্লাহ রসুল সাল্লাহামের ইেকালের পর পরই আমার সাথে চলে গেলেন তখন আমরা চিন্তা করলাম যে এ কেমন কথা হল যার হাত সবচেয়ে খাটো সে চলে গেল অথচ আল্লাহ রসুল সাল্লাম বললেন যিনি আমার সাথে সর্বপ্রথম দেখা করবেন তার হাত লম্বা তোমাদের মধ্যে সবচেয়ে হাত লম্বা এর অর্থ হলো এই যে তিনি বেশি দান করতেন একটা সমাজ গঠন করার জন্য দুঃখীদের চোখের পানি মুছিয়ে দেওয়ার জন্য এই জন্য তো অল্প সময়ের মধ্যে ইসলাম ছড়িয়ে পড়লো এমন এমন জায়গা আল্লাহ রসুল যে ভবিষ্যৎবাণ করে গিয়েছিলেন যে আমার ইসলাম প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা কর্নরে কর্নরে প্রত্যেকটা বন বাদাড়ে এবং কি ঘরে ঘরে কি বিল্ডিং এর মধ্যে প্রসমের ঘরেও এই ইসলাম যাবে আও এটা হতে পারে জোর করে অথবা এটা হতে পারে আস্তে আস্তে মেনে নিয়ে অথবা না মেনে তুমি মানো আর না মানো আর মেহমান হয়ে ইসলাম প্রত্যেকের ঘরে ঘরে যাবে এই জন্য মেয়েদের অবদান কিন্তু কম না ইসলামের প্রথম যুগে মেয়েদের অবস্থা কিন্তু খুবই ভালো ছিল কোন মেয়ে বুড়ো বয়সে তার বিয়ে পাওয়া যায় না কারণ কি জানেন মানে ওর সাথে সূত্র পাচ্ছেন অনেক সময় ভাইয়ের কাছ থেকে সন্তানের কাছ থেকে স্বামীর কাছ থেকে এগুলো পেয়েই যাচ্ছে তার দেওয়ার কোনো অব্লিগেশন নাই এজন্য প্রথম যুগের মেয়েদের হাতে প্রচুর টাকা পয়সা থাকতো এখন যেমন একদম বিধবা হয়ে গেলে অসহায় হয়ে যায় টাকা পয়সা থাকে না তখনকার যুগে ছিল না আপনাদের দরকার হবে এই সমাজে শুধু পুরুষ করতে পারবে না কিন্তু আমরা ভুলে গেছি আমাদের স্ত্রীদের কাজে লাগাতে পারি না আমাদের স্ত্রীদেরকে আমরা সঠিক স্থানে রাখতে পারিনি চায়নার একটা মানে ক্লাসমেট ছিল মালয়েশিয়ায় থাকতে সে একটা রুমে থাকতো তার পাশের রুমে আমি দেখলাম যে তিনটি চেটি মেশিন আমি বললাম কি ব্যাপারে তোমার ঘরের মধ্যে মেশিন ছোট ছোট মেশিন তাহলে এগুলো সাবান তৈরি করার মেশিন আমি বললাম যে এগুলো কি করো আমার স্ত্রী রান্না করার পরে তার হাতে চার পাঁচ ঘন্টা সময় থাকে দৈনিক তো আমি তাকে বললাম যে মেশিন কিনে দেই ছুটির দিনে আমি এবং তুমি আর যদি ছুটি না থাকে উইক ডেতে তুমি এই সাবান তৈরি করবো মেশিন দিয়ে তাতে কি হবে যে ওই সাবান ওরা করতো তৈরি করতো সাবান তৈরি করে ওটা কি প্যাকেজিং হতো অন্য জায়গায় এখান থেকে সে বলো যে প্রত্যেক মাসে আমাদের অনেক ইনকাম হয় এবং তাদের জীবনটাও খুব ভালো আমরা কষ্ট করতাম কিন্তু তাদের জীবন দেখতাম খুব সুন্দর চাইনিজরা সারা পৃথিবীতে এখন চিনো ডলার বলা হয় তার মানে কি সারা পৃথিবীতে তারা চলে গেছে কিভাবে চলে গেল তাদের মেয়েদেরকে কাজ লাগাতে পেরেছে আমাদের সাকাফিয়া সাহবাহিক মালিক ছিলেন সেখান থেকে কি করতেন তিনি আবার তার সাথে সাথে দানও করতেন আয়সা সিদ্দিকা জাইনাবিন্তি জাহাস জাইনাব আসা সাকাফিয়া এদের জীবনটা একটু দেখুন তো খাদিজারাদিয়াল্লাহ তালা আনহা তার জীবনটা একটু দেখুন তো কি অবস্থায় তারা চলে গেছে এই যে দান করার প্রবণতা তখনই হবে যখন আপনার কাছে কিছু থাকে ফাঁকি দুঃ সেই আরবিতে একটা প্রবাদ আছে এইরকম যে যার কিছু নাই সে কিছু দিতে পারে না আমাদের মেয়েদের হাতের অবস্থা হয়ে গেছে এইরকম স্বামী যে মোহর দেবে সেটাও সে পায় না অর্ধেক পায় অর্ধেক পায় কখনো মাপচাই নেয় সব স্বামী বাবার কাছ থেকেও ঠিক মতো পায় না স্বামীর কাছ থেকেও ঠিক মতো পায় না তার সবচেয়ে গরিব মানুষ না দাঁড়িয়ে যেতে হবে সমাজকে বিনির্মাণ করতে হবে শাহাবাদের মতন আমাদের জীবন গঠন করতে হবে আসুন আমাদের জীবনকে ঐ ধাচে ওই সোনালি জীবনে আমরা ফিরিয়ে নিয়ে যাই জন্নতের তরণের দিকে আমরা যাই আপনারা আরো শুনবেন ইনশাআল্লাহ জল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ विषय गु आलोचित रुमर आन शुरो नाम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 জানতে হলে দেখুন উন্মুল কুরান ও ইসলামী আদর্শ প্রতি জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্ঠী পাথর চূড়া ইলাস হলো ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষি নন অ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি বলেছেন সুরা ইকলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে কে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি একক দ্বিতীয় হলো তিনি এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল ইয়ালিদ প তিনি জন্ম নেননি এবং আর চতুর্থ হল ওয়ালাম এক্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই খ্লাস দিয়ে যাচাই করতে পারেন धर्म तत्वर गोष्ठीपाथर बेहतरी बांगला मानवतार समाधान